আসহামা বিনে আবু বকর রদিল্লা হতে আল্লাহতে বর্ণিত তিনি বলেন আমি নিজের মাথায় সে জমি থেকে খেজুর দানা বহন করে আনতাম যা আল্লাহ রসুল সাল্লা উলাইসাল্লাম জুবাই রদুলিল্লাহ তাল্লুকে দান করেছিলেন যে জমিটি আমার ঘর থেকে এক ফরসাখের দুই তৃতীয়াংশ দূরে অবস্থিত আর আবু জমরা রহমতুল্লা আলাহি হিসামের পিতা উরওয়াহ রদুল্লাহ হতে বর্ণনা করেন যে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম জুবাই রদুলিল্লাহ তাল্হ্নকে বানু নাজির গোত্রের সম্পত্তি হতে এক টুকরা ভূমি দিয়েছিলেন